ইবনু আব্বাস সদিয়াল্লাহতআ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম মক্কা বিজয়ের দিন বললেন হিজরত নেই কিন্তু জিহাদ ও নিয়াত রয়েছে আর যখন তোমাদের জিহাদে যাবার জন্য আহ্বান করা হবে তখন তোমরা বেরিয়ে পড়বে আর তিনি মক্কা বিজয়ের দিন আরও বলেন এ নগরীকে আল্লাহ তালা আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন কাজেই তা আল্লাহর দেয়া সম্মানের দ্বারা কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে আমার আগে এখানে যুদ্ধ করা কারোর জন্য হালাল ছিল না আর আমার জন্য তা দিনের কেবল কিছু সময়ের জন্যই হালাল করা হয়েছিল অতএব আল্লাহর দেয়া সম্মানের দ্বারা কেমত পর্যন্ত তা সম্মানিত থাকবে এখানকার কাটা কর্তন করা যাবে না শিকারকে তাড়ানো যাবে না আর পথে পড়ে থাকা জিনিস উঠাবে না তবে সে ব্যক্তি উঠাতে পারবে যে তা ঘোষণা করবে এখানকার ঘাস কাটা যাবে না তখন আব্বাস সদিল্লাহ তাল্লু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইজখির ছাড়া কেননা তা কর্মকারের ও ঘরের কাজে লাগে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন ইজখির ছাড়া